As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wa salatu wa salamu ala seyyidil mursaleen. Nabiyyina Muhammadi wa ala alihi wa sahbihi ajma'ina ma ba'd. Priyadarshuk wa ইসলাম কিছু অংশ নিয়ে আলোচনা যেই কারিমে আমরা পড়ে থাকি সেই কারিমে লাহ শর্ত গুলো নিয়ে আলোচনা করব উম লাহার মোট আটটি শর্ত রয়েছে কেউ কেউ বলেছেন তাতে কোনো সমস্যা নেই কারণ দুটিকে তারা একটি হিসেবে আখ্যায়িত করেছেন হ্যাঁ যেগুলো এই আটটা বলেন বা সাতটা বলেন প্রত্যেকটা মুসলমানের মধ্যে এই শর্তগুলো অবশ্যই থাকতে হবে নাহলে সে কখনো মুসলমান হতে পারে না প্রথম শর্ত হচ্ছে লাই লাহর অর্থ বুঝতে হবে মানে এই ব্যাপারে কোনো মূর্খতা চলবে না সত্যিকার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মহবুদ নেই এই অর্থটা আমাদের বুঝে অবশ্যই দরকার যদিও ফিল্ডের মধ্যে এই অর্থ বেশি প্রচলিত নয় আমাদের দেশে যদি কাউকে জিজ্ঞাসা করেন लाइल अर्थ की तक तल्ला छा को मबुद नहीं हम्म कथा अग्राह्य हम्म माना जाए छाड़ा को मबुद नहीं जत माहबोध हिसाब माना जा जाए चेतना से चे, चे, कि मानुष विश्वास पूजा देवा जैसे महबूद बोला चाहिए सत्य हक मिथ्या हक सब ही महबूदर मध्य ढुके आईगूर पूजा दिखे से मध्य आल्ला নিদর্শন কারণ তারা যেটার পুজো দেয় সেটাও কি মা মধ্যে পরিগণিত এবং সেখানের মধ্যে আল্লাহর কি তাজাল্লি পড়েছে অনেকে এরকম বলে থাকেন এরকম ব্যাখ্যা দিয়ে থাকেন যাই হোক কেউক আবার অর্থ করতে চান আল্লাহ ছাড়া হম আপনার কোন প্রশাসক নেই প্রশাসক মনে লা হাক মাল এই এরকম ব্যাখ্যা দিতে চান কিন্তু কোনোটাই শুদ্ধ নয় বরং আসল শুদ্ধ অর্থ আছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই যেটা আল্লাহ বলেছেন যা আল্লাহ বলেছেন যে আল্লাহই সত্য এবং তার তাকে বাদ দিয়ে যেগুলো রে করা হয় সেগুলো সবই বাতিল তাইলে সত্য মাহবুদ বলতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মহবুদ নেই যে মাহবুদুলোর দুনিয়াতে আপনার সমাজের মধ্যে চালু আছে মেনে নেওয়া হয় মাহবুদ হিসেবে যাদের पूजा चले गुद्ध ला मध्य निषेध कर लाल मध्य दूटी रोकन रहे तैयार इटार अर्थ हिसाब से प्रत्येक विश्वास करते हैं सत्य महबूद एकम्र आल्ला क्यों नहीं যত এই কথা হবে এবং এই অর্থটা জানতে হবে সবাইকে দ্বিতীয় নম্বরে সেই অর্থটাকে একই করতে হবে যে কঠিনভাবে বিশ্বাস করতে হবে যেখানে মধ্যে কোনো সন্দেহ কোনো আপনার অস্থিরতা থাকবে না অর্থাৎ যে আপনার অন্তরের দ্বারা করতে হবে এই ক্যালিমার অর্থকে যে আল্লাহ একক এবং তিনি একমাত্র এবাদতের উপযুক্ত এই ব্যাপারে কোনো অস্থিরতা যাবে না এবং এই ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে সন্দেহ করবে যে আল্লাহ যে একমাত্র এবাদত পাওয়ার উপযুক্ত এটার মধ্যে সন্দেহ করলে সে মুসলমান হতে পারে না তাইলে আপনার লাইল অর্থ যেরকম জানতে হবে এই অর্থটাকে বিশ্বাসও কঠিনভাবে করতে হবে তৃতীয় নম্বর अर्थात जेटार विपरी सी रहा जे अपना आल्लाबाद निष्ठार अंजाम दी हाँ कर्म सीरिका जाबना তার তৌহিদ কখনো বিশুদ্ধ হবে না মানে তিনি তাওহিদে মানছেন না কারণ তাওহিদের বিপরে ছিড়ি ছিড়িকে জড়িয়ে যাচ্ছেন সুতরাং এই খাস আপনার দাবি করে যে আপনার সকল আমল সকল সিট থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর জন্য করা হবে এটা হচ্ছে ইখলাস হ্যাঁ তাই তিন নম্বর শর্ত আছে যে এখলাস হতে হবে মানে সেটিক মুক্তির বাধা তাল্লাহার জন্য হতে হবে চার নম্বর যেটা সেটা হচ্ছে সত্যবাদিতার পরিচয় দিতে হবে মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না যে সেটাকে যেরকম মুখে বলবে অন্তরে বিশ্বাস করবে মোনাফিকের বিবৃতি মোনাফিকরা অন্তরে বলে কিন্তু হ্যাঁ আপনার মুখে বলে কিন্তু অন্তরে বিশ্বাস করে না হ্যাঁ বরং অন্তর সেটাকে অস্বীকার করে সুতরাং সেরকম চলবে না মনে প্রাণে বিশ্বাস করতে হবে মুখ উচ্চারণও করতে হবে पांच नम्बर जेटा कलिमा के भलोबाजते जार विपरीत हमीमार जी कलिमा जा बुझा से अपछंद करा হম সেটা করা যাবে না কারণ আল্লাহ যে একমাত্র এবারতের উপযুক্ত এবং তার যে কোনো শরিক নেই হ্যাঁ এই যে কালিমার আসল অর্থ সেটা প্রতি কোনো বিদ্বেষ থাকতে পারবে না যদি এটার সাথে বিদ্বেষ থাকে তাহলে সে মুসলমান হতে পারে না ছয় নম্বর হচ্ছে যে কালিমার অর্থকে হম আপনার মাথা নিতে হবে মানে সেটার বাস্তবায়ন করতে হবে সেটাকে পরিত্যাগ করা যাবে না তাই সেটা অহংকার বসতা হোক অলসতা বসতা হোক সেটাকে পরিত্যাগ করা তার শরিয়তের যে অনুসরণ সেটাকে হ্যাঁ আপনার মেনে নিতে হবে এতে কোনো সন্দেহ নেই এবং তার জীবনে বাস্তবায়ন করতে হবে সাত নম্বরে যেটা সেটা আছে এই অর্থকে গ্রহণ করে নিতে হবে কখনো সেটাকে অস্বীকার করা যাবে না মানে এই কালিমে যা বুঝাচ্ছে বাস্তবায়ন করতে হবে হম আপনার এবং সেটাকে কখনো প্রত্যাখ্যান করা যাবে না প্রত্যাখ্যান করা যাবে না আট নম্বর যেটা সেটা হচ্ছে আট নম্বর শর্ত যে তাগুদ তাগুদকে অস্বীকার করা তাগুত মানে হচ্ছে আল্লাহর হম আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় তাকে তাকে বলা হয় যে তাকে আপনি অস্বীকার করতে হবে তাকে মেনে নেওয়া যাবে না যেটা ইমানের বিপরীত হুম যে যদি আল্লাহর উপর ইমান আনেন श्रमिक दर समोषणा ना दी पर तरह इमान क्या शुद्ध हम एक कारण जो इसमाम যে আমরা বলেছি সেগুলোকে অনুধাবন করে সেগুলা নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে পর সময় খেয়াল রাখতে হবে এই শর্তগুলো আমার মধ্যে আছে কিনা যদি এই শর্তগুলোর গুলোর কোনোটা না থাকে তাহলে কিন্তু তার মুসলমান সঠিক মুসলমান হওয়া সম্ভব হবে না এখন কথা হচ্ছে যে লা ইলাহা ইহ কখন যে যিনি বলছেন তার লাভে আসবে অনেক মানুষ আছে যে লাহ বলছেন কিন্তু তার লাভে আসবে না এখন হচ্ছে কার লাভে আসবে সেটা আমাদের জানা দরকার লা ইলাহা লাহাই কোন ব্যক্তিকে জাহ্নাম থেকে মুক্তি দেওয়া এবং জান্নতে প্রবেশ করিয়ে দেওয়া সেটা কখনো সম্ভব হবে না এরকম ফায়দা দিবে না যতক্ষণ পর্যন্ত যে শর্তগুলো আছে সেগুলোর বাস্তবায়ন না করবে তাইলে শর্ত যদি পাওয়া না যায় তাইলে এই লাহ কখনো কাউকে জান্নান থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়ার ক্ষেত্রে তার কোনো ফায়দায় আসবে না তাইলে শুধু বললেই যে আপনি এই সুবিধাটা পাবেন তা নয় শুধু বললে পাওয়া যাবে না আপনি মুখে বললেন কিন্তু কাজের ক্ষেত্রে আপনি তার করলেন আপনি আল্লাহ ছাড়া অন্য কারণে করলেন আপনি কোনো তাগুত কি স্বীকার করে গেলেন এবং আপনি আল্লাহ শরীয়তের অনুগামী হলেন না সেটাকে মানলেন না যদিও আপনি মুখে উচ্চারণ করেন এটা কোনো আপনাকে লাভ দিবে না এতে কোনো সন্দেহ নেই যদি এটা লাভ দিত তাইলে মুখ কার এটা বলতে তাদের কী সমস্যা ছিল হম রসুল আকমস্লা বলতে পারতেন যে শুধু মুখে বললেই চলবে আর কিছু নয় কিন্তু অথচ আপনার মুকা মশেকরা সেটা বুঝতে পেরেছে যদি এটা যদি স্বীকার করা যায় যেটা সুরে আয়তের মধ্যে বলেন যে আবু আবু জাহাল বলছিল যে আপনি কি সমস্ত ইলাকে বাদ দিয়ে এক ইহাকে স্বীকার করতে পারেন এটা তো একটা আশ্চর্য ব্যাপার কারণ তাদের মধ্যে তো প্রচলন ছিল অনেক নেওয়া সুতরাং না অথচ তারাও আল্লাহকে বিশ্বাস করে কিন্তু অন্যান্য মূর্তিদেরকেও আপনার এবাদত করে এই কারণে তাদের আল্লাহ তাদের কোনো ফায়দা আসে নেই বরং আল্লাহ রসুল তাদের সাথে যুদ্ধে মেতে উঠেছেন हम्म शेष पर्त ते जे जादर जर व्यापारे सक्षम है आल्ला जर ईमान इलालम चेहरा তাদেরকে বাধ্য করেছেন মক্কা বিজয়ের মাধ্যমে যারা তখন পর্যন্ত ছিল আপনার সবাইকে হ্যাঁ আপনার সিঁড়ি ছাড়তে বাধ্য করেছেন যুদ্ধের আমরা বলবো যে কখনো আপনার শুধু কালিমা পড়া লাই রাহ মুখে বললে কখনো ফায়দা আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার আর্থিক সত্য আপনারা আমার মধ্যে না পাওয়া যাবে এই কারণে আর্থিক সত্য মনোযোগ দিয়ে হ্যাঁ সবসময় হুম আপনার মুখস্থ রাখতে হবে এবং নিজের মধ্যে বাস্তবায়িত হচ্ছে কিনা নিজের মধ্যে এই শর্তগুলো পাওয়া যাচ্ছে কিনা সেটার ব্যাপারেও নিশ্চিত হতে হবে আল্লাহ সেই টফিক আমাদেরকে দিয়ে দেন ওসলাল মাহমদ ওয়ালাআরি ওসহি আজমাহিন